মুজাহিদ রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি সফরে মদিনাহ পর্যন্ত ইবনু হুম রাজিয়ালাহ আল্লাহর সাথে ছিলাম এ সময় তাকে আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম হতে একটি মাত্র হাদিস বর্ণনা করতে শুনেছি তিনি বলেন আমরা একদায় নবী সাল্লাহু আলাইস্লামের নিকট ছিলাম তখন তার নিকট খেজুর গাছের অভ্যন্তরের কোমল অংশ মথি আনা হল অতপর তিনি বললেন বৃক্ষরাজের মধ্যে এমন একটি বৃক্ষ রয়েছে যা দৃষ্টান্ত মুসলিমের নেয় তখন আমি বলতে চাইলাম যে তা হলো খেজুর বৃক্ষ কিন্তু আমি লোকদের মাঝে বয়সে সবচাইতে ছোট ছিলাম তাই নীরব থাকলাম তখন নবী সাল্লাহ আলু সাল্লাম বললেন সেটা হলো খেজুর বৃক্ষ